এখানে কথা হলো এটা তো দরুদ না এটাকে প্রচলিত দরুদও বলা যাবে না কারণ এটা তো দরুদ না এটা হলো কবিতা কবিতার দরুদ কি এক জিনিস এটা হলো শেখ সাদির একটা কবিতার লাইন। তো কবিতা বলছেন এরকম আপনিও বলতে পারেন আপনি যদি কবিতা লিখতে পারেন আপনিও নবিস্লামের শানে আপনি কবিতা বলতে পারেন বা যে কেউ বলতে পারে কবিতা নবিস্লামের শানে কেউ যদি লেখেন বলেন এটা দোষণীয় কিছু না তবে শর্ত হলো সেটার মধ্যে সেরেক থাকতে পারবে না দরুদের জন্য আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন কিন্তু কবিতা পড়ার জন্য আল্লাহ কোন নির্দেশ দিচ্ছেন আমার রাসুলের উপরে কবিতা পড়ো রাসুলের উপরে দরুদ পড়ার জন্য শিখিয়েছেন। সেটাই দরুদ আর বালা গালুল এটার অর্থ হলো যে নবী তার কামালিয়াতের সাহায্যে মাধ্যমে উন্নতির শীর্ষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন তারপরে সকল অন্ধকার দূরীভূত হয়ে গিয়েছে সমাবেশ ঘটেছে সল্লু আলহি আলিহি সুতরাং তোমরা তার উপরে এবং তার আহালের উপরে তোমরা সবাই দরদ এটা হলো কবিতার অর্থ তবে এই কবিতার মধ্যে যে কথাগুলা এগুলো সেরেক বলা যাবে না তবে কথাগুলো নিয়ে কিছু সমস্যা আছে শীর্ষে তিনি পৌঁছে গেছেন নবিস আলমিন পৌঁছাইছেন তিনি নিজের ক্ষমতা দিয়ে পৌঁছান নাই আল্লাহ বলছে অমা কুন্তা তাদ্রী মাল কিতাবাল ইমান আপনি তো ইমান কি জিনিস সেটাই জানতেন না কিতাব কি জিনিস সেটাই জানতেন না আমি আপনাকে শিখাইছি আমি আপনাকে নবুদ দিছি তো এগুলো সব আল্লাহ তাকে শীর্ষ পর্যায়ে পৌঁছিয়েছেন তবে এটা কবিতা হিসাবে পড়লে এটাতে শেরকের শেরিক হবে বলে আমরা মনে করি না